কত মুসলমানের দল মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের জন মার খেয়ে কত মুসলমানের জন দাও বল দাও ফিরিয়ে শক্তিশাহ সারানুষে বল মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের জন মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের জন দাও ফিরিয়ে শক্তিশাহ সারানুষে বল দাও সাহসে বলো আর শমশি কোথায় রেসে জিন্দা দিল শত বাহু বল দাও শক্তি সাহস হারানু সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস হারানু বল মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের জন মার খেয়ে কত মুসলমানের জন মুসলমানের দেশটাই আজি রক্ত বহমান অবধ শিশুর দিকে দেখো তা করা কামান মুসলমানের দেশটাই আজি রক্তে বহমান অবধ শিশুর দিকে দেখো তা করা কামান আর বাঁচবে কত মুসলমানের দল মার খেয়ে আর বাঁচবে কত মুসলমানের দল দাও ফিরিয়ে শক্তিশাহস সারা নু সে বল দাও ফিরিয়ে শক্তিশাহস সারানুষে বল মুসলমানের রক্ত চুষে ওই শকুনের পাল সবুজ করছে দেখো রক্ত এলাম মুসলমানের রক্ত চুষে ওই শকুনের পাল সবুজ মানবতার বকচির এলুহিংস্র পশুর দল দাও ফিরিয়ে শক্তি সাহস সারা নী বল দাও ফিরিয়ে শক্তি সাহস সারা নী বলবে কত মুসলমানের দল কত মুসলমানের দন দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে দাও ফিরিয়ে শক্তি সাহসে বল খেয়ে আর কত মুসলমানের দন দাও ফিরিয়ে শক্তি সাহস হারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস সারানো সে বল দাও ফিরিয়ে শক্তি সাহস বল ফিরিয়ে শক্তি সাহস আর আনুষের বল